শাকিক ইবনে সালামাহ রহমতুল্লাহ হতে বর্ণিত তিনি বলেন আমি আবদুল্লাহ ইবনে মাসুদ ও আবু মুসাহ রিল্লা তাল্লাহ আনহু এর নিকট ছিলাম তাকে আবু মুসা রাজ তালাহ আনহু বললেন হে আবু আব্দুর রহমান কে অপবিত্র হলে যদি পানি না পায় তবে কি করবে তখন আবদুল্লাহ রা তালাহু বললেন পানি না পাওয়া পর্যন্ত সালাত আদায় করবে না আবু মুসাহ রাদিল্লা তাল আনু বললেন তাহলে আম্মার রাদিল্লাহ তালাহ আনহ এর কথার উত্তরে আপনি কি বলবেন তাকেছে নবী সাল্লা সাল্লাম বলেছিলেন তাইমুম করে নেওয়া তোমার জন্য যথেষ্ট ছিল আবদুল্লাহ ইবনে মাসুদ রাত বললেন তুমি দেখো না উমর আনহু আম্মারের এই কথায় সন্তুষ্ট ছিলেন না আবু মুসাহ রদাল আনহু পুনরায় বললেন আমারের কথা বাদ দিলেও তাইমুমের আয়াতের কি ব্যাখ্যা করবেন আবদুল্লাহ রদয়াত আনহু এর কোনো উত্তর দিতে পারলেন না তিনি তবুও বললেন আমরা যদি লোকদের তার অনুমতি দিয়ে দিই তাহলে আশঙ্কা হয় কারো নিকট পানি ঠান্ডা মনে হলেই তামুম করবে রাবি আমাস রহমতুল আলাহী বলেন আমি সাকাইক রহমতুল আল্লাহীকে প্রশ্ন করলাম আবদুল্লাহ রা আনহু এ কারণে কি তামুম অপছন্দ করেছিলেন তিনি বললেন হ্যাঁ